السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور نفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وعهده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسول أما بعد شوما يدر شكونا أمره صلى الله عليه وسلم إما أبو جفر تحوير رحمه الله عليه وسلم بيان أعتقاد أهل السنة والجماعة আহসুলজ্জামাত আকিদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন মু আমরা কেয়ামতের আলামতগুলোর পর ইমান রাখি তারপর তিনি অনেকগুলো কেয়ামতের আলামত আলোচনা করেছেন বিশেষ করে বড় আলামত আলোচনা করেছেন আমরা গত কয়েকটি পর্বে কেয়ামতের বেশ কয়েকটি পর্ব আলোচনা করে বিশেষ করে প্রথমে আলোচনা করেছি যে কেয়ামতের আলামতের মধ্যে প্রথম যে আলামতটি আমরা ধরেছি এটা হচ্ছে যে আল্লাহ তালা রসোল্লা সাল্লাহম বংশধত থেকে একজনকে পাঠাবেন যাকে মাহাদি নামকরণ করা হয়েছে অর্থাৎ তিনি হেদায়তের পথে মানুষকে নিয়ে যাবেন তারপর বলেছেন তার সমস্যার সাথে সাথেই আসবেন ইসা আলহ সালাতাম তিনি এখন জীবিত আছেন তিনি নাজিল হবেন তিনি নাজিল হয়ে ইমানদারদেরকে নিয়ে যুদ্ধ করবেন যাতে করে দাজজালকে তার ফরাস দাজ্জাল দাজালকে ধ্বংস করবেন এই তিনটি আলামত আমরা পূর্বে আলোচনা করেছি সাথে সাথে আমরা বলেছিলাম যে চতুর্থ আলামত হচ্ছে ইয়াজুল মজিদ বের হওয়া এবং সেটা আলোচনা আমরা পূর্বে করেছি পঞ্চম যে গুরুত্বপূর্ণ আলমটির কথা বলেছে সেটা হচ্ছে যে জমিনের বুকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে একটি না তিনটি ঘটনা একসাথে ঘটবে সেটা হচ্ছে অথবা কিছুদিন পরই ঘটবে সেটা হচ্ছে ভূমিদশ হবে তিনটি একটি প্রাচ্যে একটি পাশ্চাত্যে এবং একটি একটি আরব উপদ্বীপে এই এগুলোর পরে আমরা গত আলোচনা করেছিলাম যে এগুলোর পরে ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে যাবে বিভিন্ন ঘটনা ঘটে যাবে এর আগেই আমরা বলতে চাচ্ছি যে ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে সেটা ষষ্ঠ আলামতটি সেটা আমরা আলোচনা করতে পারিনি সেটা হচ্ছে দোকান দোকান ধোঁয়া দোকান শব্দের অর্থ ধোঁয়া এই ধোঁয়া বের হওয়ার বিষয়টি এটাতে কেউ আমাদের আলামত বড় আলামতের অন্তর্ভুক্ত সেটা কোরআন এবং হাজিজ থেকে আমরা পাই এবং কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ফার্তাক বিয়া ও দোফান মুবিন অপেক্ষা করুন যেদিন আকাশ নিয়ে আসবে সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আলীম মানুষকে সেই ধোঁয়া ঢেকে ফেলবে মানুষ বলবে যে কঠিন শাস্তি এত যন্ত্রাদায়ক শাস্তি অর্থাৎ কাফেরদের উপরে রসোল্লা সাল্লামকে সন্ত্রনা দিতে চান্লা তারা যে কাফের অপেক্ষা করুন উপরে শাস্তি আসবে এখন প্রশ্ন হচ্ছে সেই শাস্তি কি রসোল্লা যোগে কাফেরদের উপর ছিল নাকি সেটা সামনে আসবে এই এটা হচ্ছে প্রশ্ন তো কেউ কেউ বলেছেন যখন কে আমাদের আলামত আলোচনা চলছে আবদুল্লাহ তিনি বলেন যে এক বর্ণায় তিনি তার থেকে আসছে যে এটা চলে গেছে অর্থাৎ যখন রসল্লা সাল্লা কে তারা কষ্ট দিচ্ছিল বদা করেছেন বদোহা করার কারণে আরবের মুর্শীদের উপর এমন অবস্থা হয়েছিল তারা অভাবের কারণে অভাবের তারা না যেদিকে টাকা শুধু অন্ধকার দেখত এবং তাদের চক্ষু তাকালিয়ে শুধু অভাব দুর্ভিক্ষে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যারা শুধু ধোঁয়া দেখতো কিছুই দেখতে পাইত না এই অবস্থায় তাদের বলা উদ্দেশ্য আল্লাহ তারা সেটা বলেছে এই আয়াতে। অন্য সাহবা বর্ণনা থেকে সেটা অবশ্য স্পষ্ট হয় না তারা বলছেন সে আলামত রয়ে গেছে আবদুল্লাহ বিন মাস্লু তিনি বেশিরভাগ সময় বলতেন যে এটা চলে গেছে এজন্য তিনি বলতেন খামসুন কাদ মাদাইনা পাঁচটি জিনিস চলে গেছে আল আর রুম আল বাদশাহ আল কামার অর্থাৎ পাঁচটি আলামত গে আমাদের পাঁচটি আলামত চলে গেছে বলে তিনি বলতেন যে তিনি ধ্বংস অনিবার্য যেটা চলে গেছে অর্থাৎ কাহিনী চলে গেছে ও আর রুম এবং জয়লাভ করবে সেটা চলে গেছে ওর বাদশাহ আল্লাহ তার পথে পাকাও সেটাও চলে গেছে অর্থাৎ বদরযুদ্ধের কাহিনী ওর কামার চাঁদ ফেটে গেছে সেটাও চলে গেছে ওর দোকান এবং ধোঁয়া চলে গেছে তিনি সেটা জন্য একবার একজন ওয়াজ করছিলেন যে দুখান দোকান ধোঁয়া আসবে এবং সেটা কেয়ামতের আগে মুনাফেক মুনাফেকদের চক্ষুকে চক্ষু ভালোভাবে পাকড়াও করবে এবং তারা চোখে দেখতে পাবে না একটু বলার পর আব্দুল্লাহ মসল রাগ করেছেন তিনি বলেন যে না জানে সে যেন না বলে যে জানে সে যে সেটা বলে কারণ আমার আমরা যতটুকু জানি শেষে চলে গেছে তারপর রসুল্লা সাল্লা সময় কি হয়ে ঘটনা ঘটেছিল তিনি সেটা উল্লেখ করেছেন যে আহ রসুল্লাহ সাল্লাম তাদের উপর বদোহা করেছেন কাফেরদের ফলে কাঁপেররা তখন যেটাই খাইত কিছুই খাওয়া পাইত না সেজন্য তারা ধোঁয়ার মতো দেখত ইমনুজের তবর রহমতুল্লাহ আলাই সেটাকে তার্জি দিয়েছেন যে এটাই আসলে উদ্দেশ্য ইয় মতো আর তাকে ইমত্যা থেকে এটা উদ্দেশ্য অন্য মত তিনি দেননি কিন্তু দ্বিতীয় মত হচ্ছে এ আয়ত্তের ব্যাপারে যে সেটা হচ্ছে এমন ধোঁয়া যে ধোঁয়ার অপেক্ষা করছে যে ধোঁয়া হবে অর্থাৎ কে আমাতে লাগে এরকম ব্যাপক ধোঁয়া আরম্ভ হবে যে মানুষ এখন যে স্বচ্ছ আকাশ দেখে তা দেখতে পাবে না এর কারণ কেউ এমন হতে পারে যে বর্তমান যে উদাহরণ স্তর নষ্ট হচ্ছে এটা হতে পারে কেউ কেউ বর্তমানে বলছেন এটা নাও হতে পারে অন্যরকম কোন কিছু আসতে পারে যেটা সাহাবা এবং তাহবিনদের বিভিন্ন বর্ণনা থেকে স্পষ্ট হয়েছে আবদুল্লাহনে আবি মুলাইকা তিনি বলেন যে গদউতু আলা ইবনা আবাসিন যাতো যোমিন আমি ইবনা বাসর kasa ek din sokal bala gelam fa qala ma nimtu layla hatta asbahtu tohun tini bollen je আব্দুল আব্বাসাদ আলমকে আমি বললাম যে কেন আপনি এটা করলেন কালা ক আলু লোকেরা বলছিল তলাল কাউ কাছে জানাব যে লেজ বিশিষ্ট যে অর্থাৎ সেটাকে বলা হয় বর্তমানে পুচ্ছ বিশিষ্ট ধূমকেতু এগুলো দেখা গেছে সেই তারকা দেখা যাচ্ছে সেই নক্ষত দেখা যাচ্ছে ফাঁকা সি তো কোনো দোকান কার তারকা আমার বই হচ্ছিল দোকান চলে আসলো কিনা ও ফামা নিমতু হাতে আমি সকাল পর্যন্ত এই এই না ঘুমিয়ে কাটালাম এটা হচ্ছে আবদুল্লাব নে মাসুদাদ আব্দুলাইবনে আবাস বর্ণনা এ দ্বারা বোঝা যাচ্ছে যে আকাশের যে জিনিসটা আসবে সেটা তার তাঁর বর্ণামতে সেটা কোনো নক্ষত্র নক্ষত্রের পতন থেকে হতে পারে অথবা নক্ষত্রের মধ্যে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে সেটা হতে পারে অথবা আকাশের বর্তমান স্তর নষ্ট হয়ে সেটা হতে পারে এই জন্য তিনি সেটা উল্লেখ করেছেন এই বর্ণনা থেকে দেখা যায় যে ইবনে আব্বাস থেকে সহি বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে এটা কেয়ামতের আগে সংঘটিত হবে এটা এখনো হয়নি এটা এখনো হয়নি এবং এটা একটি কেয়ামতের আলামত যে मानुष सबकिरकम আরেকটি কারণ আমরা বলতে পারি দেখি আমাদের হচ্ছে রসুল্লাহ কে তিনি পরীক্ষা করছিলেন তখন তিনি বলেন গোপন করেছি সেটা কি না তখন রসুল হ্যাঁ তুমি দোকান বলতে শেষ আমি বুঝতে তুমি আর কিন্তু শয়তান তোমাকে সেটা দিল তুমি আসলে বলতে পারছ না তারপর তিনি রসুল্লাহ আসলাম আয়ত্তেরাওয়াত দোকান মুবিন আকাশ নিয়ে আসবে स्पष्ट धोम आगे आकाश परिपूर्ण भाव धोन एयम एक आलामत हिसाब से देखा दीबामत आलमत टी बर सप्तम आलामत हिसाब से उल्लेख कर मानूष बोलते थक रब्बान शेफादा इन मिनुन मान इन যদি আপনি আমাদের থেকে এটা উঠিয়ে নেওয়া উঠিয়ে নেন অর্থাৎ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন তো তাহলে দেখা যাচ্ছে যে কে আমাদের পুরো মুহূর্তে এই ঘটনাটা ঘটবে সেটা শুধু কোরআদোর পর যা ঘটেছিল সেটা নয় এখানে দুইটি দোয়া হতে পারে দুটি ধোঁয়া একটি হচ্ছে যা চলে গেছে আটটি ধোঁয়া যা কেয়ামতের শেষ কেয়ামতের হওয়ার আগমুহে যা হবে এবং সেটা ইমানদারদেরকে সর্দির মতো পাবে আর কাফের দের পর্যন্ত ছেড়ে নেবে তারা এটা দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত বর্ণনা থেকে বুঝাতে চাহা করিমের আয়াত থেকে যে একটি ধোঁয়া যা ব্যাপক আকারে আসবে সেটা কি আমাদের একটি আলামত হাদিস স্পষ্ট বর্ণিত হয়েছে এবং মুসলিম বর্ণা করেন অবর হাদির অন্তেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বায়দুরু বিল আর্মা আল সিদ্ান তোমরা কাজ কর ছয়টি কাজ ছয়টি জিনিস অনুষ্ঠিত হওয়ার আগে তোমরা তোমাদের আমল করো নাক আমল করো তার মধ্যে তিনি বলেছেন আদাল দাজ্জালের পরে তিনি দোকানের কথা বলেছেন আমরা পর এই জন্য আমরা দাজের আলোচনা করেছি এই জন্য দোকানে আলোচনা করেছি তারপরেই দোকান আসবে অর্থাৎ আকাশের অবস্থার গতি প্রকৃতি পরিবর্তিত হতে থাকবে অন্য এক হাদিসে হুদ আসিদ আজুর হাদিসে সেখানে বলা হয়েছে দোকানকে উল্লেখ করা হয়েছে বলেছেন তোমার তিনটি জিনিসের ভয় দেখিয়েছেন আর দোকান যে তা হচ্ছে একটি হচ্ছে দোকান যা এমন ধোয়া। আর কাফের পাকড়াও করবে কঠিন ভাবেয়ান ইয়ানতা হাতা ইয়াখ মিঙ্কুলে মাছ ফুলে যাবে তার শরীর এবং তার সারা শরীর থেকে সেই ধোঁয়ার অবস্থান বেরোয় থাকবে অর্থাৎ সেই ধোঁয়ার মতো তার অবস্থা হবে এই ষষ্ঠ সপ্তম আলামতটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কেয়ামতের আলামে কি ঘটতে আগে কি ঘটতে যাবে সেটা এর এর পরেই আমরা দেখতে পাই কেয়ামতের অষ্টম যে আলাম সেটা হচ্ছে দাববাতুল আট হওয়া দাববাতুল আট বের হওয়া তখনও ইমানদার অবশেষ থাকবে কারণ হাদিস অনুসারে দেখা যায় যে দাববাতুল আর্থ জমিনের বুকে যারা আসছে জমিনের বুকে যারা এক জমিনের প্রাণী হিসেবে আসবে তারা জমিনের বুকে যত ইমানদার থাকবে তাদেরকে তারা চিহ্ন একে দিবে কে ইমানদার এবং কে কাপের চিহ্ন একে দিবে হচ্ছে দাবাতুল জমিনের কেয়ামতের পুরো মুহূর্তে সারা সংগঠিত হবে কোরআন করিম আল্লাহ তহ এই জন্য বলেছেন দা বাতুল আর কি বড় আলামত দাবাতুল দাবুল আল্লাহ কোরআন করিম বলেছেন ওইদা ওকাল কাউল আলহিম আখরাজ আলহামদা বাতাম ধ্বংসের শেষ প্রান্ত এসে যাবে কেয়ামত হয়ে যাবে তার আগে আল্লাহ নির্দেশনা বাস্তবায়িত হওয়ার জন্য আল্লাহ তালা তখন জমিন থেকে একটি প্রাণী বের করবেন তু কর্লে তার সাথে কথা বলবে এক অর্থ আরেক অর্থ কথা নয় তার অর্থ সে মানুষকে দাগ দেবে আন্নার না যে মানুষ আল্লাহ তাল কথা আল্লাহ আল্লাতালার কথা কথার উপর ইমান রাখতো না এটা তাদেরকে প্রমাণ স্পষ্ট করে দিবে। এর থেকে বোঝা যাচ্ছে যে দাব বা বের হবে অর্থাৎ প্রাণী বের হবে এবং সেটা মানুষ যখন ফেতনা ফাসাদে ভরপুর থাকবে তখন আল্লাহ নির্দেশকে বাস্তবায়ন করবে না তখন এবং যখন আল্লাহ নির্দেশ পরিবর্তন করবে তার হক দিন পরিবর্তন করে বাতিল গ্রহণ করবে তখন আল্লাহ তালা সেটা বের করবেন এই জন্য মানুষ ওয়কাল কাউল আয়ালিম তাদের ধ্বংস যখন অনিবার্য হয়ে যাবে এবং তারা যখন সীমা লঙ্ঘন করতে থাকবে তার সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছে যাবে এবং অপরাধ প্রবণতা তাদের মধ্যে ব্যাপক হবে এবং তারা হক কথা শুনতে চাইবে না অন্যায় থেকে বিরত হবে না তখনই এই দাববাতুল বাতুল আসবে জমিনের জমিনের জমিন থেকে প্রাণী বের হবে আবদুল্লাবির মাসর থেকে তিনি বর্ণিত হয়েছে তিনি বলেছেন এখানে ওকাল কাছেন ওকা বি আলমী ওয়ারাফেল কোরআন যে কোরআন উঠে যাওয়া আলেম চলে যাওয়া এবং আলেম আলেম আলেম চলে যাওয়া এবং আলেমদের মরে যাওয়া এটাই হচ্ছে ওকাউল কাউল অর্থে অর্থাৎ আল্লাহর নির্দেশনা আল্লাহ জিদা হবার তা বাস্তবায়ন করবেন অর্থাৎ তখন आल्लार आजब आसार जो अपेक्षा करो अर्थात क्या पूरा मुहूर्त मुहूर्त तक ही हो जब आलेमरा चलेम चले जामरा मरे जाए अलेम चले जाने कारिम उठे जा वर्णना आगे कर ष्ठ आलामतर मध्य से अष्टम सप्तम अष्टम आलामतर मध्य देखते पासी जमीन थे एक प्राणी बैर जा এই মানুষদেরকে চিহ্নিত করে দিবেলা কোরআন উঠে যাওয়ার আগে কল হাজ ইসাহা লোকেরা বলতে থাকে তার সাথীরা যে এই যে কোরআনের যে বই কোরআনের যে গ্রন্থগুলো আছে এগুলি কি চলে যাবে ফাঁকাই ফাইমাফিসুর রেজাল মানুষের অন্তর থেকে কিভাবে চলে যাবে তখন আবদুল্লাহ বলেন ইউসরি ইউসরা আলীহী লাইলেন এক রাত্রি কোরআনের উপর অতিবাহিত এমনভাবে ফাইস বে হু না সকাল বেলা তারা উঠবে এমন ভাবে যে কিছুই থাকবে না ওই ইউনসাহ লাইল তারা ভুলে যাবে সিম বর্ণাক আবহাওয়া থেকে তিনি ও তিনটি জিনিস যখন আসবে তখন আর কারো ইমান গ্রহণ করা হবে না একটি হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠা তারপরে দার্জিয়াল যখন আসবে আর যখন আসবে এর অর্থ হচ্ছে তিনটি পর আসার পরে সর্বশেষ আসবে তুলো শামসের মাগরে সূর্য ওঠা এর আগ পর্যন্ত তবা কবুল হবে অর্থাৎ দা বাতুল আর এর আগেই আসবেন সেটা প্রমাণ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ও অনুরূপ ভাবে বর্ণিত মুসলিম বর্ণনা করেন তিনি বলেন আমি রসালাম থেকে একটি হাদিস শুনেছি যা কখন আমি ভুলিনি তিনি বলেছেন ইন যে আয়াত সর্বশেষ থেকে আসবে সেটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য এরপরে কেয়ামতের আলাম কেয়ামত আসতে আর বেশি দেরি নেই আর তিনি তার তারপর বলেছেন কুরুজা বা আলহান মানুষের দুপুরবেলা মানুষের মানুষের উপরে একটি প্রাণী বের হবে একটি আসলে পরের পরে আসবে অর্থাৎ আগে দাবল আসলে তারপরেই হবে পরপর হবে তিনি আবুমা দে বর্ণনা করেন দিন রসুল্লাহাম বর্ণনা করছেন তিনি বলছেন তাকরুজ আব্বা প্রাণী বের হবে প্রাণী বের হয়ে জমিনের প্রাণী বের হবে পাতাসি মুন্না সাহ্লা খার ইমিহিম মানুষের নাকের উপরে দিয়ে দেবে এত বেশি হবে জিনিসটা যে ব্যাপকভাবে সেটা প্রচার প্রসার হবে কি মানুষ বলবে যে ওটা উঠ কিনছ কা থেকে কিনছ বলবে যে যার নাক উপরে দাগ আছে অমুক লোক থেকে কিনেছি অর্থাৎ নাক এ উপরে দাগদের লোকদের থেকে কিনেছি বলে তারা প্রসার করবে অন্য আরেকটি হাদিসে মাহমুদ তিনমিজিদম বর্ণনা রসুল্লাহাম বলেছেন আসবে দাববা আসবে অর্থাৎ দাববা জমিনী সেটা আসবে থাকবে মুসাই লাঠি এবং আংটি সে কাফেরকে কে চিহ্ন এঁকে দিবে নাকে লাঠি দিয়ে খতমা দিয়ে অর্থাৎ আংটি দিয়ে চিহ্ন এঁকে দিবে আর ওয়াতজল ওয়াজ বিল আসা ইমানদারের ইমানদারের চেহারের উপরে লাঠি দিয়ে সেটা লাঠি বুলিয়ে দিবেন एमक मानूष बुझते क्या खाच्चे ईमानदार के काफे के, के शे, बुझे एकमानदार एक, एक, एक काफे सुस्पष्ट हो जाए कर्थे बह इम करतः विशुद्ध मत हम साल आलामे उ प्राणी उतान से बेहतर एटर का सर्वश्रेष्ठ मत बचित हो द्वारा उल्लेख कर একটা হাদিসে আসছে আবুদাহ তহী থেকে তিনি বলেছেন উল্লেখ করেছেন জমিন থেকে যে প্রাণী বেরবে তারপর বলেছেন তার রুক মকাম যে তারা এটার ভয়ে বিতে হবে এটা আসবে রুকন ও মকাম অর্থাৎ মক্কা থেকে সেটা মক্কা থেকে সেটা বের হবে মক্কা মক্কা সামনে থেকে সেটা বের হবে এ দ্বারা বোঝা যাচ্ছে যে এটা শব্দ সব কিছু এটা ওঠের শব্দ হবে যেহেতু তারগু শব্দ বলছে রাঘু অর্থ ওঠের শব্দ করা অর্থাৎ সামনে থেকে সেটা বের হবে এবং সেটা বের হয়ে মানুষকে মানুষকে শরীরের মধ্যে ইমানদারদেরকে লাঠি দিয়ে তাদেরকে আলোকিত করবে আর যারা কাফের তাদেরকে সুরাইমান আংটি দিয়ে দাগ দিয়ে দেবে এটা বর্ণা থেকে বিভিন্ন থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল যে मानुष ना इन जरा मन करिया जी बैक्टेरिया नये मानुष होटाई हम स्पष्ट ईमानदार कैफर मध्य पार्थक्य रहा आल्ला क्या मत आगे नाजिल करब वोंग वोंग ए, एरा, एरा आ, मक्का प्रथम किस आगे बेहद मक्का मजदाम विशुद्ध मद जब वर्णना आगे चले आसना तीन जैसे बेर हो প্রথম বের হবে বিভিন্ন উপত্যকা থেকে তারপর বাদিয়া থেকে বিভিন্ন উপত্যকা থেকে তারপর বের হবে গোপন হবে তারপর বিভিন্ন গ্রাম থেকে সবশেষে মসজিদে হারাম থেকে বের হবে যেটাই হোক সবশেষে মসজিদে হারাম থেকে বের হবে এটাই আমরা দেখতে পেলাম এটা ইমানদারদেরকে আলোকিত করবে তার লাঠি দিয়ে আর কাফেরদেরকে তার আংটি দিয়ে তার নাকের উপরে সিল মেরে দেবে যে এটা কাফের এরপরে আল্লাহ তারা তাদের আর কোনো তার কোন আমল কবুল করবে না অর্থাৎ তারা কাফের হিসাবে মারা যাবে এরপরেই পর পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠবে আমরা এরপরে আলামতের পরে দুটি আলামত অবশিষ্ট থাকবে একটি হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা যারা আলোচনা আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম পশ্চিম দিগন্ত সূর্য উঠার বিষয়টি আল্লাহ তালা কোরআনকারি স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে তখন কারো ইমান আর গ্রহণ করা হবে না এবং সেটা হবে পৃথিবীর যে তার অবস্থার পরিবর্তন হচ্ছে এখন ইমান বিল গায়েব থেকে ইমান বিল শাহাদা চলে আসছে এগুলা প্রমাণ করতে অর্থাৎ কোনোভাবেই আর এই নবম আলামতটি আসার পরে আর ইমান কারো ইমানে গ্রহণ করা হবে না বরং সেটা সবাই ইমান আনবে এটা দেখার পর সবাই ইমান আনবে আল্লাহ তালা সেটা বলে আল্লাহ রসুলাম সেটা বলে দিয়েছেন যে এটা দেখার পর নবমে আলমটি দেখার পর সবাই ইমান আনবে কিন্তু তাদের ইমান আর গ্রহণযোগ্য হবে না এই জন্য তাদের ইমান যেটি আর গ্রহণযোগ্য হবে না এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ এই এবং এই সর্বশেষ নবম যে আলামতটি সেটি আমরা আরও ব্যাপক অন্য কোন পর্বে আলোচনা কর ব্যাপকভাবে আলোচনা করব তখন আল্লাহ তারা আপনাদেরকে সুস্থ রাখুন আহমদুল্লাহ আবুল্লা আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ